হাইসা রদাহতাল্নাতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম বাইরে কোথাও যাবার ইচ্ছা করলে তিনি তার স্ত্রীদের মধ্যে কুরআর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেন এতে যা নাম আসত তাকেই নাবী সাল্লা সাল্লাম সঙ্গে নিয়ে যেতেন এক যুদ্ধে এভাবে তিনি আমাদের মধ্যে কুরআর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলেন এতে আমার নাম আসলো এবং আমি নবী সাল্লাহু সাল্লাম এর সঙ্গে বের হলাম এ ছিল পর্দার আয়াত নাজিল হবার পরবর্তী ঘটনা